আপনার সামনে উপস্থিত হয়েছি উচ্চ স্তরের সিলেবাস হিসেবে প্রণীত কিছু অংশ নিয়ে তার মধ্যে আজকে যে অংশটুক থাকছে সেটা হচ্ছে পরকালের প্রতিমান একজন মুমিন ব্যক্তির তা প্রতি ইমান প্রথমে হচ্ছে পরকাল কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে পরকাল মানে কেয়ামতের দিবসকে বোঝানো হচ্ছে যেই কেয়ামতের দিবসে মানুষকে পুনরুচ্ছিত করা হবে হিসাবের জন্য প্রতিদানের জন্য কেন পরকাল বলা হয়, আমাদের জানতে হবে। এটাকে পরকাল এই জন্য বলা হয় কারণ এই দিনের পরে আর কোনো দিন থাকবে না যেই দিন আল্লাহর সাথে আপনার মানুষের লেনদেনের সম্পর্ক থাকবে হম বরং আপনার সেই দিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে আপনার জান্নাতিদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে এবং জান্নাতিটা সেখানে স্থায়ীভাবে থাকা শুরু করবেন এবং জাহান্নেদেরকে তাদের যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে এবং তারা সেখানে সর্বকালের জন্য এবং চিরন্তন ভাবে সেখানে অবস্থান করবে সুতরাং পরে আর কোন হিসাব নিকাশের ব্যাপার আসবে না পরে আপনার ভোগ আর স্বাস্থ্যের জায়গা এই কারণে এটাকেই পরকাল বলে আখ্যায়িত করা হয়েছে সর্বশেষ দিন বলে আখ্যায়িত করা হয়েছে যে তারপরে আর কোনো দিন নেই হম শুধু ভোগ আর শাস্তি বা এছাড়া আর কিছুই নেই এখন কথা হচ্ছে আল্লাহ সাহু তার কিতাবের মধ্যে যা সংবাদ দিয়েছেন এবং তার রসুল সাল্লাহ আলী ইসলাম তার শূন্যতের মধ্যে যেই সংবাদ দিয়েছেন মৃত্যুর পরে কার আপনার মৃত্যুর পরে যা হবে যেমন কবরের ফিতনা হবে মধ্যে পরীক্ষা হবে এবং কবরের শাস্তি আছে এবং কবরের মধ্যে নেমত পাওয়া যাবে এবং পুনরুত্থান হবে মানুষের এবং হাসের হবে মানুষকে একত্রিত করা হবে এবং কাউসার থাকবে রসুল আকরুল ইসলামের পরকারে এবং এরকম মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে এবং এরকম মানুষের হিসাব হবে মানুষের আমল নামা মাপা হবে এবং এরকমভাবে পুল সিরাত একটা সেই সিরাঁতকে পার হতে হবে প্রত্যেককেই এবং হ্যাঁ সুপারিশের ব্যবস্থা থাকবে সেইখানে হ্যাঁ বিশেষ করে আমাদের ও সুপারিশ করবেন হুম এরকমভাবে জান্নাত থাকবে জাহার নাম থাকবে এই সমস্ত যে আপনার মৃত্যুর পরে गुल घटबे इस समस्त बेपारे जो आल्लाजुलू बथबा रसूल सलाम बेपारे कम कठिन विश्वास थकते हैं এবং কেমতের পূর্বে আল্লাহ সানুজে কিছু ছোট অথবা বড় নিদর্শন পাঠাবেন হ্যাঁ কেমতকে বোঝার জন্য হ্যাঁ সেটাও কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে এই সম্পর্কে আমরা সুরে বাঁকরার চার নম্বর আয়াত দেখতে পাই পরকালে কঠিন বিশ্বাস রাখা এটা হচ্ছে ইমানের একটি বিশেষ আপনার রোকন সেরকম ভাবে আল্লাহ জানু আর একটি যে আয়তটা সুরে নিসার ২৭ নম্বর আয়াত মধ্যে আল্লাহ বলেন الله لا إله إلا هو لا يجمعنكم إلا يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديث الله <تصفيق> جلسانو بولن جه الله حد شريمون جهتيني جهتيني جهتيني جهتيني جهتيني جهتيني جهتيني جهتيني তিনি তোমাদেরকে অবশ্যই হচ্ছে আপনার কিভাবে আপনার পরকালের প্রতি ইমান আনবে সেটার ব্যাখ্যা আমরা দিয়েছিলাম আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যারা পুনরুত্থানকে অস্বীকার করে এরকম কিছু মানুষ বিশ্বের বুকে আছে शास कर पलिसी की काफेर आज जरा मृत्यू अवस्था के विश्वास करना এবং মৃত্যুর পর যে ঘটনাগুলো ঘটবে সেটাকে বিশ্বাস করে না তারা মনে করে যে এটা অসম্ভব এবং তারা মনে করে একজন মানুষ মরে যাওয়ার পর দ্বিতীয়বার মরে যাওয়ার পর যখন হাঁড়গোড় আপনার হ্যাঁ মাংসগুলা সরে গিয়ে হাড় হবে এবং হাড় গুলো মাটিতে হবে যখন এমন অবস্থা হয় তারপর কিভাবে আবার মানুষ দ্বিতীয়বার পুনরুদ্ধিতে হবে আবার কিভাবে জীবাণ জীবন পাবে এটা অনেকে অস্বীকার করেন অসম্ভব মনে করেন হম এটা হচ্ছে মানুষের কথা এই কারণে আল্লাহ জু তাদের কথা এই কোরআন মধ্যে বিশেষ করে হ্যাঁ সুরে কাফেল তিন নম্বর আয়তের মধ্যে বলেন হম তারা বলছেন যে আমরা যখন মোড়ে মাটি হয়ে যাব হম এরপর আবার যে ফেরত আসা মানে আবার নতুন করে পুনরুচ্ছিত হওয়া বলেছে এটা তো একবার অনেক দূরের কথা এটা কখনো হতে পারে না এটা তাদের কথা কিন্তু আল্লাহ এরকম ভাবে তাদের সম্পর্কে আরেকটি কথা আল্লাহানু বলেছেন সেটাও বলে রাখি সেটা হচ্ছে সুরেয়ার চব্বিশ নম্বর আয়াত আল্লাহ জন বলেন যে তারা বলেছে এছাড়া আর কোনো কিছু নাই হুম আল্লাহ জসেন বলেন বলে যে আসলে এই ব্যাপারে তাদের কোনো সঠিক আইডিয়া নেই তারা নিজের ধারণা প্রসূত এই কথাগুলো বলছে এর কোনো ভিত্তি নেই হুম এটা হচ্ছে কথা চেতনা এগুলো হচ্ছে আপনার ভঙ্গুর এটা কোনো টিকবে না ধিকবে না এই তাদের যে এই চিন্তা চেতনা এটা কিন্তু বাতিল প্রমাণিত শরীয়তের দ্বারা এবং মানুষের বিবেক দ্বারা এবং মানুষ যে যেমন আমরা দেখাচ্ছি সুরিয়তের মাধ্যমে এটা প্রত্যাখ্যাত কিভাবে কারণ আল্লাহ জের উত্তর দিয়েছেন আল্লাহ সুরিয়তের সাত নম্বর আয়তের মধ্যে বলেন ধারণা করেছে যে তাদেরকে পুনর্তিত করা হবে না হে রসুল আপনি বলে দিন অবশ্যই তাদেরকে পুনর্তিত করা হবে বলে আমার প্রতিপালকের কসম খেয়ে বলছি রসুল কাল বলছেন যে বলেন যে আমার প্রতিপালকের কসম খেয়ে বলছি অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে অথবা তোমরা যা আমল করেছ সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেটার আপনার প্রতিদানও দেওয়া হবে এবং বলেন আল্লাহ রসুলকে বলতে পারেন যে আল্লাহর জন্য এটা সহজ যিনি আপনার কোনো নমুনে ছাড়া যিনি একবার মানুষকে সৃষ্টি করতে পারেন তিনি যখন সৃষ্টি করে ফেলেছেন তারপর দ্বিতীয়বার এরকম বানানো এটা তো একবারে স্বাভাবিক এটা কোনো ব্যাপারই না হম এরকম ভাবে বিশ্বের বুকে যত আল্লাহর কিতাব এসেছে সমস্ত কিতাব আপনার পুনরুত্থানের ব্যাপারে হুম আপনার বলে গেছে যে পুনরুত্থানো আল্লাহ সৃষ্টি করবেন কেন না সুতরাং মানুষ যে ভালো কাজ করবে তাকে প্রতিদান দেওয়ার দায়িত্ব পড়ে আর যে অপরাধ করবে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব পড়ে এই কারণে অবশ্যই পুনরুত্থান ঘটতেই হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের মধ্যে যে বোধ শক্তি সেই বোধ শক্তির দ্বারাও এটা প্রমাণ মেলে যে এই যে কাফেরদের চেতনা যে হবে না সেটা সেটা কিভাবে মাধ্যমে পুনরুত্থ আল্লাহ বন্দাকে এই দুনিয়াতে মৃত যে জীবিত করা সম্ভব সেটা দেখিয়েছেন যেমন ইব্রাহিম আলী ইসলাকে দেখিয়েছেন এরকম ভাবে আপনার উষা আলীস্লাসলামের সম্প্রদায়কে তাহলে দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আপনার মেরে আবার জীবিত করা যায় এর পাশাপাশি একজন ব্যক্তির কথা আল্লাহ জনু কোরআনে বলেছেন যে সেই ব্যক্তি একটা গ্রাম দিয়ে যাচ্ছিল পুরাতন গ্রাম এবং সে সেই এলাকাটা ধ্বংস হয়ে গিয়েছিল এবং সে মনে করছিল এটা আবার নতুন করে জীবন পাওয়া এটা খুব দূর ব্যাপার তখন আল্লাহ কি করলেন তাকে মেরে ফেললেন এবং একশো বছর তাকে এরকম মৃত্যু দিয়ে রাখলেন তারপর একশো বছরের পর তার পুনরুত্থাল ঘটালেন হম সুতরাং এই যে দুইটা ঘটনা তিনটা ঘটনা ইব্রাহিম ইসলাম সহ যে তিনি আল্লাহ জয়সানু তাকে পাখি চারটি পাখিকে তিনি আপনার টুকরু করে করে ফেললেন, জবাই আপনি জীবিত করে আবার আল্লাহ দেখালেন যেটা পুরানোর মধ্যে এসেছে এই সমস্ত ঘটনা হ্যাঁ দ্বারা আমরা বুঝতে পারি আমাদের বোধশক্তি সায় যে অবশ্যই সেটা হবে এবং হওয়া হ্যাঁ সম্ভব এরকম ভাবে পুনরুত্থান সেটা সম্ভব এটা দুইভাবে বুঝতে পারি এক নম্বর হচ্ছে যে আল্লাহ জেশানু যদি না থেকে আপনার অস্তিত্ব দিতে পারেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেওয়া যার পক্ষে সম্ভব তিনি আবার অস্তিত্ব দেওয়ার পর সেটাকে নষ্ট করে দিয়ে আমরা বুঝতে আমাদের কারোর কষ্ট হয় না আল্লাহ জসানু এই ব্যাপারে সুরের রুমের সাতাশ নম্বর আয়তে বলেন আল্লাহ জসানু বলেন তিনি সেই সত্তা যিনি আপনার শুরুতে সৃষ্টি করেছেন অত দ্বিতীয়বার করবেন সেটা কিভাবে যে অনেক সময় আমরা জমিনকে দেখি কিছু কিছু জমিনকে যে সেটা একবার মরে গেছে শেষ হয়ে আছে যেমন আরব দেশে একবার মরুভূমির দিকে যাবেন জমিন যেন এটা মরে আসে মরে পড়ে আসে যে কোনো এখানে গাছপালা দেখা যায় না কোন সবুজ না হঠাৎ করে যখন তার উপর আপনার বৃষ্টি বর্ষিত হয়। তখন তখন সবুজ শ্যামল রূপ ধারণ করে লাগে যে নতুন জীবন সে পেয়ে যায় হুম এবং সেখানে আপনার অনেক কিছু আমরা দেখতে পাই উদ্ভিদ ইত্যাদি হম নিজের চোখ শীতল হয়ে যায় এমন সুন্দর পরিবেশ সৃষ্টি হয় তিনি অবশ্যই মানুষকেও মৃত মানুষকেও জীবিত করতে পারবেন সেই ব্যাপারটা লুরে ফুসিলতের উনচল্লিশ নম্বর আয়তির মধ্যে বলেন আল্লাহ বলেন যে আল্লাহর একটি নিদর্শন হল যে আপনি দেখবেন জমিনকে একবারে মৃত দেখবেন যখন তার উপর আবার আমি পানি বর্ষণ করি তখন সেটা আবার নড়াচড়া দিয়ে উঠে আবার সেখানে উদ্ভিদ জমাতে হ্যাঁ জন্ম শুরু করে আল্লাহ বলছেন যে যিনি আপনার এই জমিনকে জীবন দিতে পারেন তিনি মৃতদেরকে অবশ্যই জীবন দিতে সক্ষম এতে কোনো সন্দেহ নেই এবং তিনি বলেন ইনহু আল্লাহুল্ল সাদির যে তিনি সব কিছুই করতে সক্ষম শুধু যে মৃতকে জীবিত দিবে জীবিত করবেন সেটা করতে যে সক্ষম তা না যত কিছু আল্লাহ চাইবেন সবই করতে তিনি সক্ষম তিনি হচ্ছেন হ্যাঁ আপনার তার কাছে কোনো কিছু আপনার দূর থাকে না এই বলে আমরা পরকালে বিশ্বাসের ব্যাপারটা শেষ করতে চাচ্ছি এতটুকু ইনশাল্লাহ যথেষ্টভাবে হম ওয়াসাল আলহিগ ও আলাহি ওয়াসী আজমাইন